বান্দা একটু হেটে গেলে আল্লাহ দৌড়ে বান্দার কাছে চলে আসেন যে আল্লাহ আমার এত আপন যিনি কখনোই পর হন না যাকে আপন পেলে আমার আর কিছুই লাগতো না তার কথা চিন্তা করলাম না ভাইরা কত বই পড়লাম পেপার পড়লাম কিন্তু সেই আমার মালিক আল্লাহ যিনি আমাকে তার বইটা দিলেন এটা একটু পড়ে বুঝলাম না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে আমার প্রথম অনুরোধ আসেন না জীবনটাকে ঘুড়াই জীবনটাকে আল্লামুখী করি আর আল্লামুখী হওয়ার জন্য কোরআন মুখী করি বেশি লম্বা বলতে পারবো না যেটা বলতে চাচ্ছিলাম ভাইরা কোরআনের সবকিছুই আমাদের জন্য শিক্ষণীয় শুধু অতীতে নয় বর্তমানের জন্য শিক্ষণীয় ভবিষ্যতের জন্য শিক্ষণীয় আমি প্রথমে চিন্তা করেছিলাম আপনাদের এখানে আসার আগে সুর আন আমের শেষ দিকে আল্লাহর দশটা হসিয়ত আছে এগুলো আলোচনা করবে তখন এই গাড়িতে বসে বসে চিন্তা করছিলাম এত দূরে যাচ্ছি চন্দুর বাসীর কাছে সুরও শোনাতে পারবো না গানও শোনাতে পারবো না গল্প তো বলি না দুটো কথা তো বলা দরকার তাহমানের যখন আমরা পড়ি প্রথম থেকে ওলামায় এটা নিয়ে চিন্তা করবে অদ্ভুত ভাবে সুরা আল এমরানের যে প্রেক্ষাপট আমাদের বর্তমানের সুরা আলে ইমরানে কি বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তারা কিভাবে মুসলমানদেরকে মুরতাদ করার চেষ্টা করে সেই ষড়যন্ত্র তারা কিভাবে মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে জেনে শুনে ঘুরিয়ে নিয়ে যায় তারা জানে তারা মিথ্যা বলছে তারপরও মিথ্যা বলে প্রতারণা দিয়ে মুসলমানদেরকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে যায় এই করতে চায় সেই বিষয়গুলো সুরা আলে এমরানের প্রথম থেকে চার পাড়ার কয়েক পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে বর্তমানের অবস্থায় একই রকম হওয়াকার বাতিলের চিরন্তন বিশেষ করে মুসলমানদেরকে ধর্মহারা করার জন্য তাদের ষড়যন্ত্র অত্যন্ত সুগভীর হয়ে গিয়েছে বিশেষ করে আমাদের দেশে উনিশশো সালে আমেরিকার কলারাডো স্প্রিংস শহরে কলারাডো স্টেটে খ্রিস্টান মিশনারিদের একটা সম্মেলন হয় এখানে আমার একটা বই আছে ইতাবুল মকাদ্দাস ইঞ্জিল শরীফ ও ইসাই ধর্ম ছোট বই আপনারা পারলে কিনে নিয়ে যাবেন এটা কর্মে প্রকাশ পায় এই তাকিভাবে আসবে টাকো আসবেই ইমান দিয়ে যখন আপনি অনুভব করবেন আল্লাহ আমার সব দেখছে আল্লাহ আর যখন তখন তাকওয়া আসবে না যেহেতু আমি আপনাদের সামনে একটা প্রসঙ্গ তুলেছি মিশনারি অপপ্রচার ওদের দিয়ে একটা উদাহরণ দিক ওরা মুসলমান সাধারণ মানুষদের যে বলে যে দেখো ইসলাম কঠিন নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মদ খাইতে পারবে না এটা করতে পারবে না করতে পারবে না ইসলামের মাধ্যমে জান্নাতে যাওয়া কঠিন আর আমাদের খ্রিস্ট ধর্মের মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ তুমি শুধু বিশ্বাস করবা যে যীশুখ্রিস্ট তোমার জন্য মরেছে যত গুনায় করো যীশুখ্রিস্ট তোমাকে জান্নাতে নিয়ে যায় বলুন নজ্লা হাজির এখানে সমস্যাটা কি সমস্যা হলো যে মানুষের ভিতরে যখন চিন্তা হয় আল্লাহর কাছ থেকে কেউ তাকে তরাই নিতে পারবে তখন তার ভিতরে তাকওয়া সততা আসে না যত দুর্নীতি যত অনাচার যত পাপাচার সব সে করে কারণ জানে সে একজনকে মানে যে আল্লাহর কাছ থেকে তাকে তরাই নেবে কথা বুঝতে পেরেছেন একটা উদাহরণে অন্যায় করে আবার একটু পরে মার বসে থাকে মায়ের আদর নেয় মার কাছে অনেক সময় অনেক সময় মার তার পাশে ঘোর করে মা বোঝে ছেলের মনে কষ্ট আছে মা খুশি হয় আদর করে দেয় কথা কি বুঝতে পেরেছি আর একটা ছেলে সেও মার কথা শুনে না মার সাথে মাঝে না আমি করবো না আমি যাব না তা কি হয়েছে নানান রকমের মার সাথে কথা বলে। কিন্তু বলার পরে আর মার কাছে যায় না কারণ তার এদিন আছে ইমান আছে বিশ্বাস আছে তার বড় ভাই বা তার আব্বা বা তার দাদি সে যতই অন্যায় করুক মাকে বলে ঠিক করে দেবে মা তার কিছু করতে পারবে না ও অন্যায় করে কিন্তু মার কাছে আর যায় না গুর গুরু করে না মায়ের মায়ের মায়ের মায়া, সেনহ ম প্রথম ছেলে দ্বিতীয় ছেলে কিন্তু কিছু পাবে না খুব করে বোঝ ইসলাম আমাদেরকে কি শিখিয়েছে বান্দা গোনা করবে আল্লাহ তার হাতখানা বাড়িয়ে দিয়ে থাকে রাতের বেলায় বান্দা দিনে যত গোনা করছো রাত্রে তোবা করো আমি সব গুণা মাফ করে দেবো নিজের মনের গভীর অনুতাপ আল্লাহ খুব অন্যায় করেছি আর কখনো করব না এই সিদ্ধান্ত নেওয়া আল্লাহর কাছে কেনে কেনে মাফ চাওয়া আর যদি বান্দার হক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া কাজী ইসলাম যারা তব করে তারাই হলো ভালো পাপি কাজে বান্ধা গুণা করে আবার তব করে গুনা করে আল্লাহ গুনা করে বলিস তা আবার তব করে আবার গুণা করে আবার তবা করে গুনা ছোট্ট ছেলে মায়ের হয় আবার মায়ের কাছে যায়, আবার মায়ের কাছে যায় আবার আবার মায়ের কাছে যায়। আসল ধরে ঘরে এই করতে করতে ও মায়ের প্রিয় ঠিক তেমনই বান্দা গোনা করে তা করে আর করবো না আল্লাহ আবার গুণা হয়ে যায় আবার তবা করে আবার গুনা হয়ে যায় আবার তবা করে তওবা করতে করতে তোর মাধ্যমে আল্লাহর জিকির করতে করতে ওই গোনাগার বান্ধা এক পর্যায়ে আল্লাহর অলি হয়ে যায় আর যখন কেউ মনে করে অমুক আমার তরিয়ে নেবে তখন আর ও জানে মুখ করলো না মায়ের না ওজনে কম দিল ঘুষ খেলো সুদ ফকির বাবার কাছে একটু বসে থাকলো ও তো হুজুর আমার তরাই নেবেন এক নজর লাগবে কথা বোঝেন না আপনারা খুব লক্ষ্য করবেন যারা কোরআন পড়ে তা অর্জন করেছেন হয়তো মুখের দায়ী কত সুন্দর হয়নি হয়তো পোশাক আসা কত সুন্দর হয়নি কিন্তু দেখবেন দুর্নীতির ব্যাপারে আমি জানি ডাক্তার ইঞ্জিনিয়ার ডিসি এস পি ভাবে দুর্নীতি থেকে নিজেদেরকে আত্মরক্ষা করে এক চুল পরিমাণ চাকরি চলে যাবে বলে স্যার আমি একটা ব্যাগ নিয়ে বসে আছি যেদিন বলবে চলে যাও চলে যাব কিন্তু তাই বলে দুর্নীতির ছাতা আপস করতে আছে কারণ তাদের তাকুয়া এসেছে কোরআন পরে আল্লাহ আর কিন্তু ওজনে কম দিচ্ছে ভেজাল দিচ্ছে মিথ্যা বলছে বনের সম্পত্তি এখনো বুঝে দেয়নি স্ত্রীর সাথে ঝগড়া করছে মারামারি করছে যা বলে গাল দিচ্ছে ছেলের বিয়েতে যৌতুক নিচ্ছে এইরকম আছে না নেই অর্জনের জন্য বিশুদ্ধ হবে ভাইরা নবীদের শপথ হক নেককার মানুষের শপথ করবে পুরাণ শপথ করবে রোজা শপথ করবে সব হক কিন্তু কোনটাই আল্লাহর ইচ্ছা এবং তার সম্মতির বাইরে না ঠিক না তার দোয়া করা রাখতো না মনের ভিতরে ইচ্ছা করে আসমানের দিয়ে তাকে এসেন আল্লাহ কবুল করে নিয়েছেন ঠিক না সেই এক রসোল্লাহ তার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তার পিছনে মাঝে মাঝে নামাজও পড়েছে দাওয়াত খেয়েছে দাওয়াত খেয়েছে দাওয়াত করেছে কিন্তু ইমান ঠিক হয়নি ইমান এনেছে আবার পুকুরি করেছে তার মানে তাদের ইমানটা বর্তমান যুগের মডার্ন ইসলাম ছিল মডার্ন ইসলাম বলছেন ইসলাম হলো দুই রকমের গোড়া ইসলাম কনজারভেটিভ ইসলাম আর মডার্ন ইসলাম নাম কি মডার্ন ইসলাম লিবারেল ইসলাম আর আমাদের বাসায় এইটের নাম হলো মোনাহ কথা বোঝেন না ইমান থাকে আর মডার্ন ইসলাম নামাজ পড়ে ঈদের মাঠে যায় তারপর করতে খারাপ লাগে না ওই যে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বলছিলাম নসরুল্লাহামের সাহাবি তাদের ভিতরেই থাকত বায়াত হয়েছে মুড়ি হয়েছে নবীজির কাছে নামাজ পড়েছে দাওয়াত খেয়েছে দাওয়াত খাওয়াইছে কিন্তু মডার্ন ইসলাম নবীদের কিছু কথা মানে কিছু কথা মানে সমালোচনা করে ওটা সব কথা মানতে হবে কেন তার সব কথা মানতে হবে কেন এইটা না আমি এটা মানলাম না এই ধর্ম কথা বুঝেছেন লোকটা মারা গেল তার ছেলে ভালোই মানত আপনার গায়ের বিরহাং মোবার যদি আপনি একটু দেন আমি আমার আব্বাকে গোসল করানোর পরে তার গায়ে কাফন হিসেবে ওই জামাটা পরিয়ে দেব যে জামা আপনি একটু জানাজা পড়িয়ে দেন জানাজা মানে দোয়া রসুলাম চার তক বীরে জানাজা পড়ালেন তৃতীয়তক বীরের পরে কত দোয়া করে দিলেন কবরে নামানো হবে লাশ নবীজির জামা পরানো হয়ে গেছে দোয়া পেয়ে গেছে লাশ নামানো হবে নিজে যে লাশের পুরো গায়ে হাত পুলিয়ে দোয়া জামা হাত ফুক ভেদ করে কবর আদাব দিতে পারবে কিন্তু আল্লাহ তো বললেন অন্য কথা আল্লাহ পুরানে আয়াত নাজিল করলেন তাহলে আল্লাহ কারো দোয়াই যা না করে গ্রহণ করেন না আসলে আমি দোয়া কর আমার পাওনা আছে কিনা আমার হক আছে কিনা আল্লাহ দেখার পরে কবর কথা সকলের দোয়ার আশা রাখবেন মানুষদের ভালোবাসবেন তাকুয়া যদি পূর্ণ অর্জন করতে চান তবে এই বিশ্বাসটা হৃদয় লালন করবেন লালন করবেন লালন করবেন যে আমার মালিক আমার সব দেখছে আমার এক সময় তার সামনে দিয়ে দাঁড়াতে হবে ভালো করলে তার সুক্রিয়া করবেন খারাপ করলে তার কাছে সঙ্গে সঙ্গে মাপছে নেবেন তা দিলটা পূর্ণ হয়ে যাবে আল্লাহ আমাদের সত্যিকার মত্তা কি বানিয়ে দিন আমি মনে করেন আমার দুইজন মুরিদ আছে একজন মরিদ আমার খুব ভক্তি কোন ভালো কিছু হলেই সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ হুজুরের দোয়াই আল্লাহ দিয়েছে আর যখনই কোনো কষ্ট হয় সমস্যা হয় হুজুর নিশ্চয় ভাগ করেছে হুজুর বদনজর দিয়েছে হুজুর রাগ করেছে আর সঙ্গে সঙ্গে হুজুরের কাছে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর একদ আছে সে আমার কাছে সে জানে হুজুর আমাকে আমল শেখাবে চাওয়া পাওয়া দেওয়া নেওয়া তো সব আল্লাহর সাথে সে যখনই কোনো ভালো কিছু পায় সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ তুমি দেশো আল্লাহ তোমার দয়া তুমি না দিলে হতো না যখনই কোনো বিপদ কষ্ট হয় আল্লাহ আল্লাহ তুমি দেশ আল্লাহ আমি অন্যায় করে তুমি না কাটালে কেউ কাটাতে পারবে না প্রথম কার কাছে থাকে আর দ্বিতীয় মুড়িদের হৃদয় কার কাছে থাকে আল্লাহর বেলায় তাল্লার তাকুয়া কে পাবে আর প্রথম জন মুসলমানই না মুশেক ও আল্লাহর জায়গায় আমাকে বসায় আমাকে বসাবে উস্তাদের জায়গা আমাকে আল্লাহ রেজেক বাড়িয়ে দেবেন সকল বিপদ কাটিয়ে দেবেন আল্লাহ নুর দিয়ে দেবেন আল্লাহ সন্তান সন্ততি জানে মালে বরকত দিয়ে দেবেন আল্লাহ কেয়া মতে ডবল দান করবেন এগুলো সব আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছে আমি লম্বা বলতে পারব না দ্বিতীয় হল মুসলমান হয়ে মরতে হবে ঠিক না ভাই আমাদের সবাই ইনশা আল্লাহ বিশ বছর পরে মারা যাবনা তার মানে কি আমাদের প্রতি মুহূর্তে মুসলমান থাকতে হবে কারণ মরন্ত যে কোনো মধ্যে আসতে পারে ঠিক না ভাই আর ইসলামটি সহজ না কঠিন সহজ ভাইরা আমরা ইসলামকে কঠিন করে ফেলেছি ইসলাম ইসলামের বিজনেস কার সাথে দুনিয়াতে সব বিস কষ্ট বউ স্বামীর সাথে দুনিয়াতে সবচেয়ে কাছের উদাহরণ দিলাম স্বামী স্ত্রী সবচেয়ে আপন তারপরও বিজনেস কিন্তু কঠিন বউ রাগ করে আমার জন্য এই বাজে ছাড়িয়ে এনেছো স্বামী রাগ করে তুই বাদ নষ্ট করেছিস যতই বলুক যে এটাই ভালো ছিল এসে ভালো বাহিনী মানে না ঠিক না কারণ সে তো মনের কথা জানে না কিন্তু সে লিখতে পারেনি মাথা করে ফিট হয়ে পড়ে গেছিল তিন ঘন্টা পর হসেছে পাশ করবে আর আল্লাহর কাছে পুরো আনাই ফলো আনাই পাশ করবে আপনি মসজিদে বেরিয়েছেন তার আগে একটা প্রশ্ন করি খুব নিয়েছিল বইয়ের জন্য একটা দামি শাড়ি কিনা কিসি লেন পকেট মেরে নেছে অথবা কোনো অসুবিধায় অথবা মার একটু অসুখে টাকা ভুড়িয়ে গেছে বইয়ের একটা কুমার শাড়ি কিনেছে দেখো মার ওষুধ কিনতে না মনে রাখতে গরম না আমি খুব চেষ্টা করেছি একটু মুখলাম পুড়ে গেছে স্বামী কি খুশি হবে না মনে রাখতেই যাবে হাজারি দুনিয়ার কেউ মাফ করে না আর আল্লাহ কিছুই দেখেন না মানুষের চেষ্টা আর অন্তরের আবেগ দেখেন বিভিন্ন হাতিষে বার অনেক হাতিস আছে ভাইরা মানুষ যদি অন্তর চেষ্টা করে একটু কাজ না করবেন আপনি যদি কঠিন মনে করেন ভিন্ন কথা সেটা কেমন একটা ছেলে প্রতিদিন দুই তিন ঘন্টা পরে পরীক্ষায় গোল্ডেন এ পায় যায় আর একটা ছেলে দিন খেলে এক ঘন্টা পড়তে গেলে কষ্ট লাগে ওর কাছে তিন ঘন্টা পড়া খুব কষ্ট ঠিক না যে পড়ে তার কাছে কষ্ট নাকি না ওর কাছে মজা লাগে এবং ও বলো পায় ঠিক না একটু অভ্যাসটা ঠিক করতে হবে আল্লাহর দিনকে বুঝতে হবে আল্লাহর কোরআনের মাধ্যমে তাকো আনেন দেখবেন মুসলমান হয়ে মরা খুবই সহজ কাজ তৃতীয় তোমরা জামাতবদ্ধ আল্লাহর রজ্জুকে ধারণ করো মানে জামায়াত মানে কি আর এখানে যত বিপদ জামায়াত মানে দল না জামা জামা আন জামা আতান মানে একত্রিত করা ঐক্যবদ্ধ হওয়া মানে ঐক্য জামাত মানে কি ইউনিটি টু বিবদ্ধ হওয়া ফিরকা ইসলামে দলাদলি হারাম ঐক্যবদ্ধ থাকা ভরস আর আমরা এখন দলাদলিকে ভরস বানাই আল্লা রস্তে বলছি ভাইরা অন্তর থেকে দলীয় চিন্তা দূর করে দিব মুসলমানের দল একটাই সেই দলের নাম হলো ইসলাম যে ব্যক্তি আল্লাহকে মাহবুদ্র মাহবুদ বলে সাক্ষ্য দিয়েছে মোহাম্মদ সুল্লাহামকে আল্লাহ রসুল বলে মেনে নিয়েছে সে আমার দলের ভাই কথা বোঝেননি ভাইরা বড় কষ্ট লাগে ভাই আমি আজকে ষোলো বছর প্রায় বাংলাদেশে আসি এগুলো ভালো লাগে এরপরে গোপনে খোঁজ নেয় উনি কি ইসলামী আন্দোলন করেন আচ্ছা উনি কোন উনি কি বলে আকা যান অর্থ। আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার জেহাদ আমার দাওয়াত যতই হোক না কেন আমি কোন দলীয় পরিচয় না হওয়া পর্যন্ত আমি যে ভালো এই সাক্ষ্য আপনি দিতে পারলেন না আর এটার নাম হলো দলাদলি তাফারুখ আল্লাহ এটাকে হারাম করেছেন কর্ম দল থাকতে পারে সেটা কেমন আপনাদের চানপুরে কি একটাই মাদ্রাসা না অনেক মাদ্রাসা কোন দর্শক এক এক মাদ্রাসার এক এক মানহাস পদ্ধতি পাঠ কেউ এই মাদ্রাসার কারিকুল পছন্দ করে এখানে ছেলে দিয়েছে কেউ বাড়ির কাছে না আলাদা আলাদা দুশ্মন ওরা আমাদের দুশ্মন তাহলে এটা কি হবে এটা হারাম কাজেই আমরা সবাই এক দল সেই দলের নাম হলো ইসলাম যতক্ষণ মুসলমান ইমানের সাক্ষ্য দিচ্ছে সে বলছে আমি মুসলমান তার ভিতরে আমি স্পষ্ট কুকুর কিছুই পাচ্ছি কত রকম আছে না তারপরেও তো তারা এক দল থাকে দুর্ভাগ্য আমরা মুসলমানরা এক দল থাকতে পারলাম আল্লাহ বললেন আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ধারণ করো দলা দলি করো না আমি যতটুকু কি ক্ষতি করে জামায়াত ঐক্য মূলত কাল্পের এবার কিসের এ বাদত মনের এবার সব মুসলমান আমার ভাই আমরা এক মত কে যদি আল্লাহ জান্নাত দেন আপনাদের রস আছে নাকি তাহলে আমাদের জায়গা হবে না ভাই দলীয় চেতনাকে দূরে সরিয়ে দেন মানুষকে তাকুয়া কর্ম দিয়ে বিচার করেন আর এর মানদণ্ড হলো বলেছেন ভ্রাতৃত্বের নিয়ামত পরস্পরের ভালোবাসারে নিয়ামত এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় আলহিল্লা আল্লাহর জন্য মোহাম্মত ইমাম বখারি বলছেন বাবু আলাম তাহলে মোহাম্মদ সাল্লামের অনুসরণ করো কথা বুঝতে কাজেই ওই লোকটা আল্লাহকে ভালোবাসে কি না এটা আমি খুব ভালো বসবো তার ভিতরে মোহাম্মদ সোলা এর্তেবা আছে কিনা নামাজ পড়ে আল্লাহকে তত ভালোবাসে এবং ওই ব্যক্তিকে আল্লাহর জন্য আমার দায়িত্ব তত বেশি ভালোবাসে মনে করেন ফুরফুর আর মুড়িদ আমার মাহফিল যায় হাতিয়া দেয় তোফা দেয় কিন্তু তার বউ পর্দা করায় না ছেলে মাদ্রাসায় পড়ায় না আর আমি কাকে বেশি ভালোবাসব যদি আমি এখানে আমার পীরের মুরিদ আমার দলের লোক খুলে বাসি তাহলে ওটা আল্লাহর জন্য ভালোবাসা না দলীয় ভালোবাসা পীরের জন্য পারে দলের জন্য ভালোবাসা হতে পারে আল্লাহর জন্য ভালোবাসা হবে না একজন লোক আমার দল মানে না গাল দেয় আমার মানে না পীরকে গায় যায় কিন্তু আল্লাহর হুকুম পালন করে আমি তাকে ভালোবাসবো না দুশ্মন জানবো যদি দুশ্মন জানি যত কথাই বলি না কোন এটা নিশ্চিত যে আমি আল্লাহ আমার কাছে আল্লাহর রসুল আমার কাছে বড় নয় আমার দল বা আমার পীর আমার কাছে কাজে আল্লাহর মুসলমানকে ভাই হিসেবে ভালোবাসতে হবে আল্লাহ বেনে আমাতে ইন তোমরা আল্লাহর নিয়ামতে ভাই ভাই হয়ে গিয়েছ তবে এই ভাই ভাইয়ের হকটা একটু বলার চেষ্টা সামান্য তার আগে আল্লাহর রজ আল্লাহ তো বললেন আল্লাহর রজু ঠিক না যখন আমরা কোরআন দিয়ে মানুষ বিচার করব দেখবেন আমাদের দলাদলি কমে যাবে আমাদের যত দলাদলি যত ঝগড়া ফাঁসা যত হানাহানি যেটা ইহুদি খ্রিস্টানরা বেশি করে সাফাইছে এখন এটা হলো ওর আনকে মডেল না রাখা খুব ভালো করে ঠিক না ও তখন কি করবে আপনার ঘাড়ের কাছে একটু বালি অথবা খুব গুঁড়ো একটু মরিষ দিয়ে দেবে তখন আপনি কি করবেন ঠিক না তখন আপনার পকেট দুটো কি হবে ঝগড়া করেনি এখন সেগুলো নিয়েও ঝগড়া করে আলিমদের একটা লাভ ছিল আল্লাহ নবীন মাটির তৈরি মতভেদ ছিল দলাদলি ঝগড়া ছিল না কি আম ছিল দলাদলি ঝগড়া পর না ছিল অনেক ছিল না মোনাজাত ছিল ছিল না কিন্তু এখন এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে উম্ম ঝগড়ার শেষ নেই করলে তুমি আমিন না বলে নামাজ হবে না এই খেদনা শুরু হয়েছে আসে না নাই বড় দুর্ভাগ্য বাইরে আমি একটা ছোট্ট বই লিখেছি আছে এখানে সম্ভবত কয়েক আছে আসে মধ্যে হাত বিধান হাতটা কি কানের কাছে নিয়ে এর কারণ এবং এর প্রতিকার নিয়েও যে একটা কথা লেখার চেষ্টা করছি আপনারা চাইলে বইটা নিয়ে পড়তে পারেন যেটা বলছিলাম আমরা ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করছি কোরআনকে মানদণ্ড রাখিনি আল্লাহ বললেন তোমরা ঐক্যবদ্ধ হতে গেলে কোরআনকে ধরো আমাদের এই ঝগড়ার বিষয় কোনোটা কোরআনে নেই কোরআানে কি আছে তহি জানো সিরিখ বর্জন করো আজকে আমার ইচ্ছা ছিল কোরআনের মূল ওসিয়ত গুলো বলার আমরা অন্য লাইনে গেলাম তৌহি দর্জন করো শিরিক বর্জন করো পিতা মাতা আত্মীয় স্বজনের হক আদায় করো সেবা করো যদি মানুষকে বিচার করেন মুমেন্টকে বিচার করেন দলাদলি আমাদের ভিতর থেকে উঠে যাবে কথা কি বুঝতে পারছেন আর আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি এগুলোর একটাও কোরআনে নেই কোনোটা কোরআনের কোথায় প্রশ্ন হয়েছে হ্যাঁ গতকাল আমি ছিলাম নাটোরে সই হাদিস মানতে হবে কাদের অপদায়ন করতে হবে জোরে আমিন বলতে হবে অবশ্যই আমি বিশ্বাস করি তবে কথা হলো আমি তাদের বললাম যে দেখো তুমি রফুলাধাইন করার জন্য এত আবেগই তুমি দাঁড়িয়ে রাখার জন্য আবেগ নেই তুমি রফুল এদিন করলে জোরে আমিন বললে বা দুটো ভাগ করে দাঁড়ালে তাকে নিজের দল মনে করো কিন্তু আল্লাহ রসুল সাহায্য মসজিদে বের করে করে নামাজ পড়তে বলেছেন কিন্তু কখনো রফুলিয়া না করলে কাউকে রাগ করেছেন কোথাও নেই হাদিস কে হাদিসের মতো মানুষ আবার আমরা হানাপিরা যারা নিজেদেরকে মনে করি আমরা হানা পি কি করে যে এইগুলো করলে মসজিদে বের করতে হবে এগুলো হারাম কখন না অথচ ওই মসজিদের ভিতরে বিড়ি খেয়ে দুর্গন্ধ করে দিছে। দামাদের দাঁড়ানো যাচ্ছে না দাঁড়িয়ে সুদখর ঘুস কি বলে আপনার ইমামের খুঁজবার সময় কমিটির লোক গল্প করে না এদের বিরুদ্ধে আমরা কোরআনকে যদি আমরা সামনে রেখে এইটাকে ধরতা। যে কোরআনে যা আছে কোরআনের ব্যাখ্যায় রসুল্লাহ সাল্লাম যা বলেছেন এই কোরআনের মানে যারা টেকবে তারা আমরা সবাই ভাই ভাই দেখতেন মেয়ার না করে অন্যান্য অনেক বিষয়কে মেয়ার বানিয়ে ফেলা মানদণ্ড বানিয়ে ফেলার কারণে দূরে সরে যাচ্ছি আমি লম্বা বলবো না আমার পরে গুরুত্বপূর্ণ ওয়াজ হবে যেটা বলছিলাম ভাইয়েরা এরপরে আল্লাহ তা ভালোর পথে থাকতে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র নস্বাদ করতে অর্জন করতে হবে মুসলমান হতে হবে হবে অধিকার আদায় করতে আল্লাহ যে বড় দিয়েছেন এটা মনে রাখতে হবে ভ্রাতৃত্বের কিছু অধিকার আল্লাহ কোরহান করিমে বলেছেন খুব সংক্ষেপে হলেও একটু বলা দরকার আল্লাহ কোরহান করিমে সুরা হুজুরাতে মুসলমানদের ভ্রাতৃত্বের কয়েকটা অধিকার খুব গুরুত্ব দিয়ে বলেছে ইমানেরা তোমরা একে অপরের এক দল অপর দলের এক মহিলা আর এক মহিলার এক মহিলা গ্রুপ আর এক মহিলা গ্রুপের উপহাস করো না কারণ তুমি ব্যঙ্গমূলক কার্টুন বদনাম করছো অথবা উপাধি দান করছো ওই লোকটা আল্লাহর কাছে তোমার চেয়ে ভালো হতে পারে আর এই কাজগুলো করা এক মুসলমান আর এক মুসলমানের উপহাস করা দা করো এগুলো থেকে ফিরে এসো যদি না আসো তাহলে তোমরা জালেম জালেমদের শাস্তি তোমাকে পেতে হবে এর পরের একটু একটু বুঝো তাহলে আমরা মুসলমানেরা সবাই বিশেষ করে আলেম উলাম একদল আর এক দলের যখন সমালোচনা করি এই সবগুলো গুনায় একসাথে করি ঠিক না বেটি খারাপকে খারাপ বলবেন তবে খুব ভালো বলকে মনে করে রাখবেন যে কোনো আলেম কোন দিনদার কারোর নাম ধরে উপহাস করে কথা বলবেন না আরাম আপনি তার মতের সমালোচনা করেন কোনো কোন আলেম এটা বলেন তার এই কাজটা আমরা পছন্দ করতে পারলাম না আমরা মনে করি তিনি এখানে ভুল করছেন কথাকে বুঝতে পারছেন ইসলাম আদব আল্লাহ রস্তে বলছি হুম্মতের ঘরে আগুন ধরেছে আমরা আগুন নিভাতে না পারলেও আগুন জ্বালাবেন না এগুলো সব হারাম এক ইসলামী দল আর এক ইসলামী দলের আল্লাহিস এমন ভাবে গালি গালাস করছে ইন্টারনেটে তাতে যুবকেরা যারা আমরা দিন পালন করি নামাজ পড়ি ধার্মিক মুসলমান আমাদের সমাজে শতকরা পনেরো জন ঠিক না ভাই বাকি পুষাশি জন কিছু বোঝে না তবে ইসলামকে মহব্বত করে তারা যখন ইন্টারনেট এই টিভি ইত্যাদি দেখে তাদের ভিতরে একটাই ধারণা হয় আলেমরা সবাই খারাপ আর এই ধারণাকে পুঁজি করে কাদিয়ানি খ্রিস্টান অস্বীকারী আধুনিক চিন্তাবিদ বুদ্ধিজীবী নামের অনেক লোক তাদের কাছে যায় দেখো আলেমরা সবকিছু বোঝে না আমরা সব বুঝি নিজেদেরকে বুদ্ধিজীবী চিন্তা জীবী মনে করেন তারা যুবকদের কাছে যাচ্ছে দেখো আলেমরা জানো তো ওই দেখো আলেমরা সবাই খারাপ আমরা খুব কোরআন বুঝি আপনাকে বুঝতে পারছেন কাজেই আমরা ইজ্জত করা সম্মান রক্ষা করা সম্মানের সাথে আলোচনা আছে এই যে পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ ভালোবাসা আল্লাহ রসুল একটা মুসলমানের জন্য সবচেয়ে বড় অমঙ্গল অকল্যাণ ক্ষতি কেয়া মতে দিন ও আমার আগে জান্নাতে যাবে না আমার পরে যাবে আমি বলতে পারব আমার ভালো আল্লাহ কবুল করেছে এটাকে আমি জানি আর ওর খারাপ যে মরার আগে তবা করবে না এটাকে আমি জানি ওর ভালো কম খারাপ বেশি আল্লাহ হয় তোর ভালো কমন করে নিয়েছে ঠিক না সব সময় আমি মুমেন্ট হিসেবে নিজের প্রতি ভয় থাকবে অন্য সম্মান করব। সম্মানের সাথে সমালোচনা করবো প্রয়োজনে তার প্রতিবাদ করব। কিন্তু সম্মান হারাবো না আজকে ইহুদি খ্রিস্টানরা এই ইসলামে আদব গ্রহণ করেছে কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমানরা রাজনৈতিক দল ধর্মনৈতিক দল সবাই ইসলামের এই মহান আদবকে নষ্ট এরপরে আদব একটা বললেন ধারণা ভিত্তিক চিন্তা পরিত্যাগ করো অনেক ধারণাই মহাপাপ তার মানে কি আমরা সবাই কিন্তু ধারণা করে কথা কই অমুক দল অমুক দলের দালাল অমক ব্যক্তি হুদিক অমুকের দালাল দেখা খেয়েছে বলে না বলে না আপনার কাছে প্রমাণ আছে কোটে গেলে প্রমাণ দিতে পারবেন আল্লাহর কোটে মুবান অন্যান্য গ্রন্থে সোহি আদিস রক্ত পেশাব পায়খানা যেখানে জমা হয় সেই সাগরে রেখে দিয়ে বলবেন তুমি যে বলেছিলে ওই ব্যক্তির ব্যাপারে এই কথা তার প্রমাণ দিয়ে এরপরে এখান থেকে বেরোবে আমি বলবো তার এই কথা ভুল এই কাজ খারাপ আমি তার মনের ভিতরে যাব আন্দাজ কথা খারাপ যাবো মনে পারিবারিক জীবনে হঠাৎ মনে এই স্বামী হয়। অধিকাংশ সন্দেহ আর আন্দাজ কথা কথা বুঝতে পেরেছেন স্ত্রী স্বামীকে সন্দেহ করবেন না মানুষ ভুল করতে পারে স্বামী স্ত্রীকে কে সন্দেহ করবেন না কার সাথে কথা বলল না বলল আপনি ভালো চিন্তাটা করবেন বরং প্রত্যেকে প্রত্যেকে তাহত করতে থাকবেন কার ধারণা ভিত্তিক কথা বলা দোষ খুঁজা আল্লাহ নিষেধ করেছেন বউ হলেও বউয়ের দোষ খোঁজা না স্বামী হলেও স্বামীর দোষ খোঁজা যায় করলেন আপনাদের কথাকে বুঝতে পেরেছে কারোর প্রতি বদ্ধারণা জন্মুক কাউকে খারাপ অবস্থায় দেখো এই পরিস্থিতি যেন না ঘটে আল্লাহ বললেন একে অপরের দোষ খুঁজো না আমরা দোষ খোঁজাকে অনেক সময় বিরক্ত মনে করি আবার দোষ বলেও ফেলি এমন অন্যায় কাজ করবে বলবো না না দোষ জানলেও বলা যাবে না মানে সাঁতারা মুসলিমান সাঁতারা উল্লাহফিদাওয়ালা ফেরা যদি কোনো মুসলমানের ব্যক্তিগত দোষ যে দোষ গোপন রাখলে রাষ্ট্র জাতি ব্যক্তির কোনো ক্ষতি হচ্ছে না এই ধরনের দোষ সবার শেখুন কোপনে মদ খায় কেউ তারিখ কখন অন্যায় করে এটা করে সে পারে কোন মুসলমানের ব্যক্তিগত দোষ যদি কেউ গোপন করে রাখে আল্লাহ ওই ব্যক্তির দোষ দুনিয়া এবং আকের হাতে গোপন করে আমাদের দোষ নেই ভাই আমরা সবাই তো দুধের দোয়া তুলসী পাতা নাকি আমাদের প্রত্যেকের দোষ যদি আল্লাহ সমাজে বের করে দিলেন খুশি হতেন আপনি যেমন চান যে আল্লাহ আপনার দোষগুলো গোপন করে রাখুক অন্যায় করিনি অন্যায়গুলো সবাই জানুক চান নাকি কাজেই আপনার অন্য ভাইয়ের দোষ গোপন করবেন এটা এ আমি একটা ঘটনা বলি ওখানে আমের রাত আল্লাহ তারা আনহু সাহাবি মিশরের গভর্নর তারা দরজা লাগিয়ে আমি কি পুলিশ ডাকবো মদের শাস্তি ভেদ উনি বলেন না না না না পুলিশকে বলুন না বেজত হয়ে যাবে সারা একটু নসিহত করবো শোনে না আবার নসিহত করো ওরা গোপনে দোষ করছে তুমি প্রকাশ করে দিও না আমি রসুল কে বলতে শুনেছি মানসাত আহিয়া মা যদি কেউ কোন মুসলমানের দোষ গোপন করে রাখে আল্লাহ এত সব দেবে যেমন দোষ গোপন রাখলে আল্লাহ রকম খুশি হবে রাত্রিতের আর একটা অধিকার হলো দাবি হলো কেউ কারোর পিছনে দোষ বলা যাবে না কথা বুঝতে পেরেছেন মরা ভাইয়ের গায়ে প্রায় দেড় মন গোস্ত আছে কবর দিলে পোকাই খাবে দরকার নেই কেটে ফ্রিজে রেখে আমরা ভেজে খাবো রাজি আসেন এই চিন্তা করলে কি বমি আসছে না লোভ ঠিক আপনার যে ভাই অনুপস্থিত আপনার সামনে নেই ওর দোষ বলা কে এরকম ঘৃণা করার নাম হলে কারণ তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তারপরে এমন মন্তব্য করবে যেটা তার কানে গেলে সে কষ্ট পাবে যত সত্যই হোক ছোট্ট একটা হাদিস বলি আয়সা পাশে বসে আছেন কোন নারী চান যে তার স্বামীর আদর ভালোবাসা কোন সতীন বেশি পাক আল্লাহআল আহা বলছেন ইয়া রসুল্লাহ আপনার স্ত্রী তার আর পথস গো এই দোষ আছে সত্য কছে বললেন এই রসুল কি বললেন ইয়া আয়সা মেতন তুমি একটা বাক্য বলেছো এই বাক্যের ভিতরে এত দুর্গন্ধ এত নাপাকি এত ময়লা এত পাপ আছে যে এই বাক্যটাকে যদি সমুদ্রের পানিতে ফেলা হয় সমুদ্রের পানি পুরোটা নাপাক হয়ে এই রকম কথা আমরা কি মাঝে মাঝে বলি দিনে একবার দুইবার নাকি দুজন পাঁচজন মহিলা এক জায়গায় হলে অমকের বাড়ি গেছিলাম দাঁত খাঁত এই রাঁধেছিল না আমরা যেন খাইনি কোনদিন এই শাড়ি পরিছিল এই করে এই করে সমালোচনা হচ্ছে না কে দিন আপনার এই নামাজ রোজা শোকে বরতের রোজা সওয়ালের রোজার সব সব ওই মহিলা কেড়ে নিয়ে চলে যাবে আমরা মুসলমানেরা চায়ের দোকানে বসে এইভাবে একজন একজনের সমালোচনা করি না করি না সাথে একজন খাদেব নামাজ পড়ে এসে একজন আর একজন কে বলছেন আমাদের খাদেব ভাই অন্য জন বললেন কাজটা একটু খারাপ তবে ওনারা কিছু বললেন একজন বললেন আর একজন কিছু কিছুই বললেন না পরে ওই ব্যক্তি ঘম থেকে উঠলে বললেন আপনি একটু রসুলের কাছে যে বলেন যে নাস্তার কি হবে উনি সরল ভাবে গেছেন ইয়ার রসলাল খাওয়া দাওয়া করেছেন ওনারা ভয় পেয়েছেন নিশ্চয় কোনো অন্যায় হয়েছেন জলদি ছুটে চলে গেছেন ইয়ার রসল আমরা নাকি খেয়েছি বলে হ্যাঁ তোমাদের ভাই ঘুমিয়েছিল তোমরা তার কাঁথা কোস্ত খেয়েছো তোমাদের দাঁতের পাখে কোষ্ট লেগে রয়েছে আমাদের জন্য আল্লাহ প্রতিবাদ আল্লাহর হুকুম লম্বা বলতে পারবো না ভাইরা পরের আয়াতটা একটু বলেই শেষ করে দেব। আল্লাহর পরে আমাদের কি বললেন তোমরা মানুষদেরকে ভালো পথে টাকো আর আল্লাহর আয়াত পাওয়ার পরে মানুষকেল্যাণ মঙ্গল ভালোর কথা মানুষকে বলা এটার সে বড় বিজনেস আর নেই আমরা দুর্ভাগ্য এটা করি না আমাদের আশেপাশে সাত সমুদ্র দিনের কাজে বেরিয়েছেন বেরোনি ভাই আমরা কি করছি আমাদের আশেপাশে যুবকেরা আছে বে নামাজিরা আছে বে আছে বে পর্দা আছে বে আছে আপনারা কি তাদেরকে দিনের কথা বলেছেন ভাই যখন আপনার পড়শি বোমাজি কে নিয়ে যাওয়া হবে ও বলবে আমার পড়শি তো হজুর ছিল কই কোনোদিন তো আমার এইভাবে বলিনি যে নাম আল্লাহ বলে জাহান নামে যেতেই হবে আল্লাহ ধরবেন আপনাকে ভাইরা আল্লাহ রস্তে বলি আমাদের দেশে যত লক্ষ লক্ষ মসজিদ আছে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে যদি প্রতিটি মসজিদ থেকে সপ্তাহে একদিন আশেপাশের মানুষদেরকে দিনের সহজ দাওয়াত দেওয়া হতো আমরা তো দিনের দাওয়াত দিই না প্রত্যেকের নিজের দলের দাওয়াত দিই ঠিক না বেটিক ভাইরা আমরা যদি প্রতিটি মসজিদ থেকে সপ্তাহে একদিন প্রতিটি মাদ্রাসা থেকে সপ্তাহে একদিন আশেপাশের বেনামাজিদেরকে মায়েদেরকে বনেদেরকে নামাজের দাবার দিতাম দিনের কথাটা বলতাম আল্লা দিন যে কত সহজ আল্লাহ যে কত ভালোবাসেন তাকে প্রতি সপ্তাহে একবার করে বলতাম বাইরা আমাদের দেশে আমাদের দেশে ভালো করে বুঝুন ইন্স কোম্পানির কমিশন এজেন্ট থাকে না এরপরে কি ধন্য মার্কেটিং বিভিন্ন কমিশন এজেন্ট থাকে না চিন্তা করে না কারণ বেজার হয় কেন অত জানে একে আর আমি কাস্টমার করতে পারবো না আর যদি বলেন যে না তো ভাই করিনি খুশি হয় না বেজার হয় কাস্টমার একটা পাওয়া গেছে আপনি যখন কোনো মানুষকে দেখবেন ও নামাজ পড়ছে না আপনি খুশি হবেন আল্লাহ একটা কাস্টমার আমি এই লোকটাকে মসজিদে নিয়ে তোমার কাছে জান্নাত কিনে নেব যদি কোনো মানুষ আর মানুষকে একটা ভালো কথা বলে একটা ভালো কথা বলে ভাই চলোনা ওয়া শুনতে যাই একটা ভাই চলোনা মসজিদে যাই চলোনা তোমার ছেলেকেট ও করানোর পর ভাই একটা কথা বলে আল্লাহ তার আমল নামায় বিরাট সৎকার সব লিখেছে আর যদি ওই লোকের কথায় প্রভাবিত হয়ে লোকটা ভালো হয় তাহলে কি হবে ওই ব্যক্তি জীবনে ওই ভালো হওয়া ব্যক্তি জীবনে একামল করবে তার দেওয়া দিছিল তার আমল নামায় জমা হতে থাকবে নাম আল্লাহ রসুল আলী রাখছেন আলী আপনি যখন দেখলেন লোকটার আওয়াজ পড়ে না লোকটা গোনা করে পর্দা করে না আপনি খুশি হবেন আল্লাহ একটা কাস্টমার পাইছি আল্লাহ এটাকে যদি কোন রকম একটু ভালো হয় আমি তোমার কাছে জান্নাত পেয়ে কমিশন এজেন্ট আপনাকে বলে ভাই আমাদের কোম্পানিতে ঢোকেন এই করেন তাই করেন আপনি রাগ করেন আরে বাদ সব ফাঁকি বাজি সব চিটারি ও কি রাগ করে রাগ করে দাঁড়িয়ে দিলে পরের দিন আসে না আসে না কেন ও তো মানুষ ওরু তো রাগ আছে ওরা করে না কেন কারণ ও জানে রাগ করলে আমি ঠুকে যাব আমার কমিশন হবে না আর কোন রকম বুঝিয়ে সুঝিয়ে ওকে যদি আমি একবার ঢুকাতে পারি আমি সব কমিশন হয়ে ভাইরা আমরা কেন আল্লাহনেস করবো না ও রাগ করু আমার নিয়ত মসজিদে ঢুকাবো কথা বুঝতে পারছেন না ভাই আল্লাহ রসুল বিনয়ের সাথে দাবাত দিতে বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন আমরা দাওয়াত বুঝি না আমরা গরম কথা বলি আল্লাহ গরম কথা বলতে নিষেধ করেছেন নাজায়জ করেছেন নরম কথা বলতে বলেছেন বিনয়ের ফেরাউন ফেরাউন বড় তাগুদ না আমাদের দেশের খারাপ লোকেরা বড় তাগুদ তার কাছে আল্লাহ পাঠাইছিলেন মূষা আমরা নরম করে আদর করে কথা বলবা কড়া কথা বলো আর আমরা মনে করি ও ইসলামের দুশ্মন ও এটা সেটা গেল কড়া কথা বলা কে আমরা দিন প্রচার করা মনে করি না ভাই আল্লাহ বলেছেন আল্লাহর রসুল সালাম আপনার বিনয় আপনার বিনম্রতা এটাই আল্লাহর রহমত যে কারণে এই বর জাতি আপনার কাছে চলে এসেছে আগামী সপ্তাহে আল্লাহ তোমার অমোক বান্ধাকে ডাকবো আল্লাহ আমার বিজনেস সফল করো আল্লাহ ওজন আমার কথা তোমার মসজিদে চলে আসে আল্লাহর কাছে দোয়া করে যাবে যেন কমিশন পাওয়া যায় আল্লাহ কবুল করে নিন আমিন ভাইরা আমাদের সমাজে যুবকেরা যুবকদের কিছু বলে নাকি এর নাম ইসলাম হাজির আদর করে ওদেরকে ওদের জন্য সহজ দিনটাকে বুঝিয়ে দেব বাবা নামাজ পড় টুপি এখন না পারিস পড়িস কাজে সবাইকে আল্লাহর পথে রাখতে হবে ভালো কথা বলতে হবে বিভক্তি দলা দলি হবে এগুলো হলো এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে বেঁচে থেকে হিসেবে বিজয়ী হওয়ার পথ আরো অনেক কথা ছিল আপনারা পড়বেন আমি আর লম্বা করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সবাইকে গুনাগুলো মাফ করে দয়া করে যতটুকু কর্ম আমরা করি কবুল করে নিন আমিন আল্লাহ তালা আমাদেরকে যেন যতদিন বেঁচে থাকি তাও সুন্দর হেলমত করার তৌফিক দান করুন আমিন আমাদেরকে যেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আমিনালামাইকুম আহমতুল